السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أكرمنا بأعظم النعم نعمة الإيمان نعمة الإسلام وليس فوقه نعمة فأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن سيدنا ونبينا محمد عبده ورسوله أما بعد সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনা শুরু করছি নতুন পর্বে তবে ধারাবাহিকতায় আমাদের পুরোনো বিষয়টি সামনে থাকছে সুপ্রিয় দর্শক যে যেখানে থাকেন যে অবস্থায় আছেন সবার সুস্থতা কামনা করছে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবরকবাদ জানিয়ে শুরু করছি তো বলছিলাম যে কথাটি গত পর্বে শেষে এসে যে কোরআনে পাক এ আল্লাহ পাক কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন এরকম এগারোটি আয়াত আছে তার মধ্যে দুটি আয়াত আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি এগারোটি পুরোটাই করা যাবে না তবে আরো দুই একটি করে আমি সামনে দিকে অগ্রসর হব। অন্য এক আয়াত এরশাদ করেছেন আল্লাহ পাক তহা একশো তেরো নম্বর অনুরূপ আমি নাজিল করেছি তাকে আরবি কোরআন হিসাবে কোরআন তিলাওয়ি আরবি তিসাবে নাস করেছি অনুরূপ আমরা দেখতে পাচ্ছি সুরা জিনতে আমরা বানিয়েছি এই কিতাবকে আরবি পঠন কোরআন যে কোরআন শুধু শব্দের নাম নয় কোরআন শুধু অর্থের নাম নয় কোরআন বর্ণের সমষ্টি শব্দ এবং শব্দের অর্থ এর সব মিলে হচ্ছে কোরআন এর সব কিছুর সমষ্টির নাম হচ্ছে কোরআন আলহামদুলিল্লাহ যখন আমরা উচ্চারণ করি তখন এটা যেমন কোরআন তেমনি ভাবে এর বর্ণগুলো কোরআনের অন্তর্ভুক্ত উচ্চারণটাও কোর আনুর অন্তর্ভুক্ত এবং এর দ্বারা যে মাফুম বা যেটা আমরা বুঝি সেটাও কোর আনুর অন্তর্ভুক্ত এবার চলুন দেখুন কোরআনের একটি স্পষ্ট আয়াত বা একটি আয়াত কোনো একটি বিধান রচনার ক্ষেত্রে যথেষ্ট তাই না শাহরুর রহমান কোরআন আস্তে আস্তে আল্লাপা কি বললেন ফামান শাহিদা মিন কুমুর শাহরফ আলিয়াস অতএব তোমরা যারা চাঁদ দেখছো রোজার এখন ফরস কয়টা আয়াত আছে এখানে আগের আয়াতে বলা হয়েছে ফরস করা হয়েছে কিন্তু কখন থেকে শুরু হবে সেটা তো বলা নেই সেটা শুধু এখানে বলা হয়েছে একটি আয়াত মাত্র বিধান আরো আছে এভাবে অনেকগুলো আয়াত আপনাদের সামনে আছে যেখানে শুধু একটি আয়াত দিয়েই বিধান রচিত হয়েছে তো এখানে তো একটি দুটি নয় এগারোটি আয়াত আল্লাপাক বলেছেন বারবার এই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই কোরআনটা হচ্ছে আরবি আচ্ছা আর এখান থেকেই বলা হয় যেহারফন ওমা অতএব কোরআনকে যদি কেউ উচ্চারণ করতে চায় তাহলে আরবি উচ্চারণে উচ্চারিত করতে হবে আর এখান থেকেই বলা হয়েছে ঐক্যমত হয়েছেন যে আলাফিন লিপিবদ্ধ করা হবে আরবি বর্ণে বেহরুফিন অবস্থা যাই হোক না কেন খোড়া যুক্তি দেখিয়ে দিয়ে অন্য কোন বলা হয়েছে এখানে আরো পরিষ্কার বললেন লাতিনিয়া ওয়ালা বেহরুফিন বাঙ্গালিয়া ওয়ালা বেহরুফিন আলমিয়া ও মাহালিয়া সেটা স্থানীয় ভাষা হোক আন্তর্জাতিক ভাষা হোক আঞ্চলিক ভাষা হোক যে ভাষাই হোক না কেন আরবি ছাড়া অন্য কোন ভাষার বর্ণে কোরআন লিখা যাবে না কারণ কোরআনের উচ্চারণ যখন আমরা বলবো তখন যে উচ্চারণে কোরআন নাজিল হয়েছে সেই উচ্চারণের বর্ণকেও বোঝানো হয়েছে আর সেটা হচ্ছে দর্শক। এটা শুধু কোনো অঞ্চল বিশেষ নয় এটা হচ্ছে সারা বিশ্বের জন্য কারণ দুটি একটি হচ্ছে নির্দিষ্ট জাতির জন্য মানে সম্প্রদায় কোনো ভাষীর জন্য আসেনি কেন যেই রেসলের উপরে একর আন নাজিল হয়েছে তিনি কোনো অঞ্চলের সীমারেখার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি সেই ভৌগোলিক হয়। সীমাবদ্ধ ছিলেন না তিনি হচ্ছেন বিশ্বজনীন যেটা আমি আগে আলোচনায় নিয়ে এসেছিলাম এবং তা প্রমাণ করেই কিন্তু দুটি আয়াতে স্পষ্ট একটি হল সুরা সাবার আঠাশ নম্বর আয়াত ও আমি আপনাকে প্রেরণ করিনি তবে প্রেরণ করেছি মানব জাতির জন্য মানব জাতির সকলের জন্য কাফা এই জন্যই লাগানো হয়েছে যে কোন মানুষ একজনও এ থেকে বাঁচাবে না আল্লাপাক তারপর নিজেই বলছেন তবে মানুষদের মধ্যে অধিকাংশই এর খবর রাখেন মনে করে তো মুহাম্মদ আরব দেশের জন্ম জন্মগ্রহণ করেছে ও আরবদের জন্য আমাদের জন্য আল্লাহ পাক দেখুন স্পষ্ট বলেছেন যে না জন্মগ্রহণ করেছেন আরবে ঠিক আছে কোরআন হয়েছে নবী হচ্ছেন সারা বিশ্বের জন্য আর সারা বিশ্বের জন্য নবী হওয়ার সুবাদে কোরআন হচ্ছে সারা বিশ্বের জন্য অন্য আর আয়াতে আয়তে পাক বলেছেন সুরা আরফের একশো আটান্নমিয়া ইউহান দুটি হাতিস আমরা এখানে উল্লেখ করতে পারি প্রথমটি হচ্ছে ইমাম আহমদ রাহেমাহ তার মুসনদ গ্রন্থে এনেছেন সেখানে বলেছেন যে আমি প্রেরিত হয়েছে সকল মানুষের নিকট কালো হোক বা সাদা হোক সবার নিকট অন্য একটি হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল্লামের স্বাদ করেছেন এবং বুখারি সেটি বর্ণনা করেছেন যে ইলা পূর্বে নবীরা যখন আসতেন তখন তারা নির্দিষ্ট জাতির নিকট প্রেরিত হতেন কিন্তু আমি সারা বিশ্বের মানুষের জন্য প্রেরিত সুপ্রিয় দর্শক এখান থেকেই এই সিদ্ধান্ত আমাদের সামনে এসেছে কোরআনের সিদ্ধান্ত হাদিসের সিদ্ধান্ত যে পৃথিবীর মাঝে যত মানুষ বিচারণ করছে যে প্রান্তি বিচারণ করছে আমাদের নবী রসুল্লাহ সাহ আলী সাল্লাম তার জন্য নবী যেখানে মানুষ আছে সেখানে আমাদের রসুলের সালত আছে এবং রসুলের উপর কোরআন নাজিল হওয়ার কারণে তার জন্যও সে কোরআনে বিধান প্রযোজ্য সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা চলে যাই যে কেন আমরা এই কথা বললাম যে অন্য কোনো বর্ণে কোরআন লিখা যাবে না একমাত্র আরবি বর্ণেই কোরআন লিখতে হবে সুপ্রিয় দর্শক কারণ হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য मृत जीवे अब हरम खाद्य मानदारेदायत पथे थक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक हराम बनाय ता बैध हम जानते हम देख इन श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश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 কেন আরবিতে লিখতে হবে তার যুক্তি উপস্থাপন করছিলাম পূর্বে আমরা এই প্রসঙ্গে দুটি যুক্তি আপনাদের সামনে তুলে ধরেছি তার মধ্যে একটি ছিল जे अल्लाह रबुल आलमीन कुर आन के सहज कर नाजिल कर अतए कुर आन तेल आवाते को काठिन्यता नहीं जरा कठिन ते यदेह अवनोदने विभिन्न जुक्ति अपन सामने तुम्हें धरे इरपर द्वित दल छिल रसुल्लाह सल्लाह आलीसलम जुगे अनेक मुस्लिम छें जराबी भाषी छा তাছাড়া আরবের সীমারেখা পেরিয়ে বাহিরেও ইসলামের আওয়াজ পৌঁছেছিল এবং তারা আজমি ছিলেন তাদের জন্য তাদের বর্ণে কোরআন লিখিয়ে প্রেরণ করা হয়নি এরপর আসুন তৃতীয় যুক্তি যেটা আজকের আলোচনার প্রথম সেটা হলো দেখুন রেসুল উল্লাহ সাল্লা আলি ইসলামের সময় ইসলাম যতটুকু পৌঁছেছিল তা শুধু বিস্তৃত হতেছিল আবু বকরদ্দাহ তে আলা আনহুর সময় খুব একটা অগ্রগতি হয়নি কারণ অগ্রগতি বলতে যা ছিল সেটা ছিল যে ইসলামকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা রাখাই তখন ছিল চ্যালেঞ্জ দিকে দিকে মুরতাদ্যের আনাগোনা বেড়ে গিয়েছিল মিথ্যা নবীর দাবিদাররা মাথা চাড়া দিয়ে উঠেছিল তাদেরকে কঠোর সুস্থ দমন করার জন্যই আবু বকর রদি আল্লাহ তালাহ সময় পার হয়ে যায় প্রায় বছর তিনি এই কাজে লিপ্ত ছিলেন এরপর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন হাজরত উমর রদি আল্লাহ তালাহ এবং তিনি ধীরে ধীরে ওই সকল সমস্যা দূর করে ইসলামের ঝান্ডাকে বিস্তৃত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সামনে পরিকল্পনা গ্রহণ করেন আর এভাবেই প্রায় অর্ধ বিশ্ব হাজরতে ওমর রদিয়াল্লাহ তালাহ আনহুর। খেলাফতের আওতাধীন হয়ে পড়ে সুপ্রিয় দর্শক আপনারাই বলুন যেখান পর্যন্ত ইসলামের ঝাঁটা পৌঁছে গিয়েছিল তারা কি সবাই আরবি জানত তারা কি সবাই আরবিতে কথা বলতো। উত্তর অবশ্যই না বরঞ্চ দেখা গেছে যারা আরবি জানত না সেই মুজাহিদ বাহিনীর মধ্যে থেকে যারা আরবি জানতেন তাদের দু এলাকার মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য রেখে বাকিদেরকে নিয়ে তারা চলে যেতেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আমরা এই ঘটনা দেখতে পাই বিভিন্ন গোত্রের লোকেরা এসে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে বলতেন যে রাসুল আল্লাহ আমাদেরকে উস্তাদ দিন যারা আমাদের মানুষগুলোকে কোরআন এবং দিন শেখাবে এমনকি আমরা দেখতে পেয়েছি মক্কা মা আজমাতেও হিজরতের পূর্বে মদিনা লোকেরা যখন দিন গ্রহণ করে তখন নবীজি সাল্লাই আলী সাল্লাম মদিনায় যারা মুসলিম হচ্ছিল তাদের কোরআন এবং দিন শিখাবার জন্য সাহাবি প্রেরণ করেছেন সব জায়গায় কিন্তু আরবি ছিল বিশেষ করে কোরআনের কথা আমি বলছি কেউ কি বলতে পারবেন কারো কাছে কী ধরনের কোনো প্রমাণ আছে হাজতার যুগে যে এই আজমিদের জন্য বা অনারবিদের জন্য ভিন্ন কোরআন লেখা হয়েছে তাদের সহজীকরণের কে সামনে রেখে তাদের জন্য ভিন্ন বর্ণে কোরআন লিখিত হয়েছে পাবেন না আলহামদুলিল্লাহ পাবেন না কি এমনকি হাজরতমান রাজিউল্লাহ তাল আনহু যখন কোরআন একত্রীকরণ করেন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান তখন তিনি সেই আরবিতেই কোরআন লিখে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে কেউ কোনো দিন এই কথা প্রশ্ন তোলেনি যে তারা অনারবি তারা আরবি জানে না অতএব তাদের জন্য তাদের ভাষায় কোরআন লিপবদ্ধ করা হোক তাহলে এখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে খোলাফায় রাশিদ্দিনের যুগেও এই কাজটি হয়নি আর সেজন্যই হুজুর এ পাক সাল্ল আলিউসাল্লামের একটি হাদিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেখানে তিনি বলেছেন আলাই কুমি সুন্নতি ওয়সুন খোলাফা এর রাশিদ্দিন যে তোমরা খোলাফায় রাশিদ্দিন এর সুন্নতকে ধরো যেমন রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের নিজের শূন্যকে আঁকড়ে ধরার কথা বলেছেন অতএব হজরত উসমান রদিউল্লাহতে আল আহ চূড়ান্ত পর্যায়ে কোরআনের যে নিপদ্য করেছেন সেটাই ছিল চূড়ান্ত আর সেটাকেই পরবর্তী সময়ে রসম ওসমানী বলে বিশ্বে ছড়িয়ে দেয়া হয়েছে এবং তার গতি এখন অব্যাহত রয়েছে ধারাবাহিকতা রয়েছে সুপ্রিয় দর্শক অতএব আমরা এর দ্বারা বুঝলাম যে কোর আন আরবি বর্ণেই লিখতে হবে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি আরও একটি বিষয় আপনাদের কাছে আমি আমরা তুলে ধরতে চাই যে কোরআনের এই ঐতিহ্যকে ধরে রাখা মুসলমানদের জন্য অবশ্যই কর্তব্য এবং কোরআনের এই ঐতিহ্য যেন বিলীন না হয় তার জন্য দায়িত্ব পালন করতে হবে মুসলিম জাতিকে কেননা তারাই হচ্ছে ওর আনের ধারুক তারাই হচ্ছে ওর আনের বাহক তাদের নবীর উপরে কোর আনাজ রয়েছে তাদের জন্যে অতএব তাদেরকে কোনো অবস্থাতেই যেন ওর আনের প্রাণবন্ততা নষ্ট না হয় সেই দিকে তাদের লক্ষ্য রাখতে হবে আর এজন্যই ওর আনকে ওর আনের বর্ণে লিখতে হবে আর তা হলো আরবি বর্ণ সুপ্রিয় দর্শক এখানে একটি বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এমন একজন ব্যক্তিকে একজন্য একাধিক ব্যক্তিকে আপনারা বাছাই করুন যে কোরআন পড়তে জানে না আরবি বর্ণ জানে না তার সামনে সব কিছুর দরকার নেই হয় সুরায় ফাতিহা, না হলে সুরা এখলাস অথবা সুরা তকাসুর আপনি আপনার মত করে বাংলায় লিখে তাদেরকে বলুন পড়তে তারপরে দেখবেন কি আশ্চর্যজনক ঘটনা আপনি নিজেই হতবাক হয়ে যাবেন যে এটা তো কোরআন হতে পারে না এবার আরেকটা চ্যাপ্টার আমরা চলে যাই সেখানে আমি এটা দেখাতে চেষ্টা করব। যে আরবি বর্ণে কোরআন লেখার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কি কি যেটা অন্য ভাষায় পাওয়া যাবে কিনা অন্য বর্ণে পাওয়া যাবে কিনা কয়েকটি বৈশিষ্ট্য এখানে আমরা উল্লেখ করতে পারি যেমন রয়েছে এক নম্বর আরবি বর্ণে কোরআন লিখলে পরে একই শব্দের মধ্যে যদি একাধিক কেরাওয়াত থেকে থাকে তাহলে সেটা সন্নিবেশ করা সম্ভব অন্য বর্ণে সেটা কখনোই সম্ভব নয় একই শব্দ দুটো কেরাত তার মধ্যে আছে পঠন পদ্ধতি কেরাত দুইভাবে পড়া যায় কিন্তু দেখুন কোরআনে শব্দ কিন্তু একটি এবং দনুভাবে পড়াটা এটা কেরাত মোতাবাতের একটা কোরআনেরই অংশ অন্য বর্ণে এটা করা সম্ভব নয় উদাহরণ দিলে নিশ্চয়ই আপনি বুঝবেন দেখুন সুরা বাকার যে আয়ারটি আমি আপনাদের সামনে পেশ করছি যে সেই আয়াতের মধ্যে যে কোন শব্দটি আমি আপনাকে বলছি সেটা হচ্ছে এই যে এই শব্দটি এটাকে দুইভাবে পড়া এটা লিখতে হলে কীভাবে লিখা হয় আবার বলছি ছয়টি আপনার বর্ণ এই শব্দটি কি আবার যায় কিভাবে জানেন ওই যে প্রথম আয়ত শুরু ছিল ইউ দেয়া অর্থাৎ বর্ণগুলো একই কিন্তু দেখেন উচ্চারণ ভিন্ন হয়ে গেল একবার হলো আবার হল ইউন ওই খার উপরে যদি আপনি পরিবর্তনে দেন বাস ইউ না হয়ে গেছে বলতে পারেন বাংলায় বলুন আর ইংরেজিতে বলুন এমনভাবে কি এক শব্দ লিখতে পারবেন যে ইয়াক দাওনা পড়া যাবে ইউ পড়া যাবে আরও একটি শব্দ আমরা নিয়ে আসতেছি দেখুন যেমন আবার এই ক্রাাতটা কিন্তু কেরাতের মোতেনা এটা পড়েছেন কি আসেম কে সাই কেরাতের যারা মুশুর আচ্ছা এই শব্দটা কি আবার পড়া যায় কিভাবে জানেন ইউকেজ চিন্তা করতে পারেন অর্থাৎ জালের মধ্যে কি হবে ইত্যাস দিতে হবে ইয়াক দিব না এখানে উপরে জবর কিন্তু সেটা হবে পেশ কাফ এখানে সাহিম সেখানে হবে জবর ইউকা আগেরটার মধ্যে জের ছিল শুধু এখন এটার মধ্যে জের হবে তো এত্যাশ থাকবে ইউকা দিব আর বাকিটা ঠিক আছে একই শব্দ দুইভাবে পড়া যাচ্ছে দোনোটাই খের হাতে মোতাবারা দোনোটাই কোরআন অন্য বর্ণে ক্লিখ এটা সম্ভব অতএব এটা কোরআনের বৈশিষ্ট্য আরবি বর্ণের বৈশিষ্ট্য অতএব আরেক বন্য ছাড়া ওর আন লেখা যাচ্ছে না দুই নম্বর আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে নিয়ে আসে ওর আনে কিছু কিছু শব্দ আছে কোথাও একসাথে লেখা হয়েছে আবার কোথাও ভিন্ন ভাবে লেখা হয়েছে যেমন আম, হামজা, মিম আম মিম নুন জবর মান আম মান অথচ এটা একসাথে লিখলে হতো আলিফ হামজা দিয়ে মিম একটা দিয়ে মিমের সাথে নুন দিলে আমমান হয়ে যেত আলাদা লিখেছেন মান আলাদা লিখেছেন এখানে আলাদা লেখার কারণে এটা বোঝা গেছে যে হামজা জবর মিম আম এর অর্থ হচ্ছে বাল বাল মানে বরঞ্চ যেটা একসাথে লিখলে পরে এই অর্থ পাওয়া যেত না আম শব্দটা আরবৃতি কীভাবে ব্যবহার কোথায় ব্যবহার এটা আলাদা একটা গবেষণার বিষয় আর সুরের মূলকের মধ্যে যেটা বলা হয়েছে সেখানে বালের অর্থ নেই মানে বরঞ্চ যেটা এই অর্থ ব্যবহৃত হয়নি তাহলে আলাদা লেখারও একটা কারণ ছিল ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব জানতে হবে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করো মওলাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লা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 हाथ मानुषर मुखे हाँ फोटाते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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं मानवतार समाधान এবং কোড জাকাত পাঠিয়ে ডাবল জিরো এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বি ডবল টু আই ব্যান জি বিভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু পাউন্ড অ্যাকাউন্ট 01132301 ইউরো অ্যাকাউন্ট নাম্বার 01132302 ইউএস ডলার টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv pstv মানবতার সমাধান অতি উত্তম অর্থনীতি সর্বোচ্চ कत सुंदर नुगे सफलता अर्जन करार्थ इसलमी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टाय बांगलेश